وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وسير له ولا نظير ونشهد أن سيدنا وسندنا وشفيرنا وحبيبنا ومونا الذي أرسل إلى كافة الناس بشيلا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعه بعد شريعتي ولا طريق بعد طريقتي ولا سيره بعد سيرتي ولا هدي بعد هدي ولا قول خلق بعد قولي ولا كتاب بعد كتابي ولا اء ما بعد امتي صلى الله على عليه وعلى صابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان انك عميد مجيد الله وعلى آل محمد أما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مليد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن من عمل صالحا من ذكر أو همتا وهو مؤمن فلنحجينه حياة طيبة ولنجسينهم أجوهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم أذكئ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আদবির শ্রদ্ধেও সভাপতি উপস্থিত হাজরা তেও মায়ের ক্রাম শ্রদ্ধেও মর বিয়ান যুব ভৈরালের মা গণের আল্লাহ তাল গণিত শঙ্ক প্রশংসা জিনীদা করে মেহরবানি করে আমরাকে পর থেকে কথা বলেছেন সুন্দর কথা বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বড় দান করেন ইনশাল তোর তীব মতো আপনাদের মাহফিল চলবে সময় মতোই আজান হবে একটু পরে আজান হবে এখানে জামাত হবে ইনশাল্লাহ এরপরে তোর মত মাহফিল চলবে আমি আপনাদের সামনে ফোরআনী কারিমের একখান আয়াতি কারিমার জলাওয়াত করেছি আল্লাহ তালা যেন তাও ফান করেন এই আয়াতের আলোকে অল্প সময় আপনাদের সামনে কথা হবে ইনশাআল্লাহ মেরে ভাইও দুনিয়াতে আমরা যারা আছি যারা চলে গেছে যারা সামনে আসবে আমরা সকলেই সুখ চাই আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয় এবং আমার আখড়াত সুন্দর হয়ে যায় ইয়াহুদিকে জিজ্ঞেস করেন সেও চায় তার দুনিয়া সুন্দর হয় তার আখড়াত সুন্দর হয় নাচারারাও চায় দুনিয়া সুন্দর হয় আখড়াত সুন্দর হয় হিন্দুরাও চায় দুনিয়া সুন্দর হয় আখড়াত সুন্দর হয় বাণ্ডালিরাও চায় তার দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর হয় চায় কি চাই আমি বলেছি আমরা সকলেই চাই যে আমাদের দুনিয়া সুন্দর হোক আমাদের আখ সুন্দর হোক লেকিন ফর্মুলা দুনিয়া সুন্দর হওয়ার আর আখ রাত সুন্দর হওয়ার ফর্মুলা কী আমারিমের আয় হাতের মধ্যে আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর হওয়ার আর আমাদের আখ সুন্দর হওয়ার ফর্মুলা বলে দিয়েছেন যে আমার দুনিয়া সুন্দর হবে কি দিয়ে আমরা তো সকলেই চাই যে আমাদের দুনিয়া সুন্দর হয় চাই কি চায় না বলে ছেলেকে আমি যে স্কুলে পড়াচ্ছি তো কেন পড়াই যে আমার দুনিয়া সুন্দর হয় ছেলেকে আমি বিদেশে পাঠাচ্ছি তো কেন পাঠাই এজন্য যে আমার দুনিয়া সুন্দর হয় ঠিক না ব্যাটে বলে এটাকে বিয়ে দিতে শিখি লেগা ওর দুনিয়া সুন্দর হয় আমি সুদূর উপরে টাকা নিয়ে দিচ্ছি কি লেখা যে দুনিয়া সুন্দর হয় সুদূর উপরে টাকা নিয়ে ছেলেকে বিদেশে পাঠাচ্ছি কি লেখা যে দুনিয়া সুন্দর হয় যৌতুক নিয়ে ছেলে বিয়ে করাচ্ছে কি লেখা যে দুনিয়া সুন্দর হয় ঠিক না মানে বলে যারা দুর্নীতি করে কি লেখা করে যে আমাদের দুনিয়া সুন্দর হয় সে চুরি করে ও কেন করে যে আমার দুনিয়া সুন্দর হয় ডাকাতি করে তো কেন করে আমার দুনিয়া সুন্দর হয় আরাম প্রেম করে তো কেন করে যে আমার দুনিয়া সুন্দর হয় যারা সারাদিন চব্বিশ ঘন্টা দিশের দোকানে বসে থাকে তো কেন থাকে যে আমার দুনিয়া সুন্দর হয় তো সবাই চাই যে আমাদের দুনিয়া কী করে সুন্দরব আর আমাদের থিওরি হল ও সুন্দর হয় আখরাতও সুন্দর যেন আমরা কী চাই বলেন আমাদের দুনিয়াও সুন্দর হয় আমাদের আখড়াতও সুন্দর হয় আমরা শুধু দুনিয়া চাই শুধু আখরাত চাই না আমরা দুনিয়াও চাই আমরা আখরাতও চাই যে আমার দুনিয়াও সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় দুনিয়া সুন্দর হয়েছে মানুষ মনে করছিল দুনিয়া নাকাম হয়ে গেছে না না না কাম তো হয় নাই আজকেও মানুষ বাচ্চার নাম সুমাইয়া রাখে রাখে কি রাখে না নাম কি দুনিয়াতে কোথাও আছে ইব্রাহিমের নাম কি মাঠেও পাওয়া যাবে তাইলে বোঝা গেছে যে এই যে থি তে রাধা বসুর মতো এক মহিলা কামিয়াব ঠিক না ম্যানিক বলেন गोटा मानव जो थिरी मानुष कमियाम आया वर्णित थियोर इटार द्वारा दुनिया প্রেসিডেন্ট হওয়া ছাড়াই কামিয়াবনা ব্যর্থ হুজান কোন দেশের বাচ্চা ছিলেন কামিয়াবির ওয়াদা নাই মালের উপরে কামিয়াবির ওয়াদা নাই ডিগ্রির উপরে কামিয়াবির ওয়াদা নাই। ছেলে ইটালি গেলেই কামিয়াব হব এটা ওয়াদা নাই কামিয়াবির ওয়াদা রব্বুল আলমিন ইমান আর আমলের উপরে রেখে দিয়েছেন বলেন কামিয়াবির ওয়াদা কি বলেন বুঝে বলেন বুঝে আমি পিঠ হয়ে গেলাম কামিয়াব না না আমি বড় মুড়ি কামিয়াব না না আমি বড় খালিফা না আমি যদি পুলিশ অফিসার ভাই না। ইমানা আমল ও বলেন কামিয়াব কে বলেন ইমানা আমল ও হয়তোবা আমার ভাষার দুর্বলতার কারণে আমি নিজে না হওয়ার কারণে না কিন্তু মূল বিষয় হলো গোটা উম্ম কামিয়াবি রাস্তা গোটা উম্মের নাজাতে রাস্তা গোটা উম্মতের জুলুম ও শেতাম থেকে বাঁচার রাস্তা একটাই ইমান ও আমলের রাস্তা বারবার মুসলমানদের নাজাত আমলে রাস্তা মুসলমানদের নাজাতে রাস্তা ইমানের রাস্তা সিরিয়ার মুসলমানদের নাজাতে রাস্তা ইমানের ইরাকের মুসলমানদের নাজ রাস্তা ইমান আমলে রাস্তা আফগানিস্তানের মুসলমানদের নাজাত ইমানের আমলে রাস্তা কাশ্মীরের মুসলমানদের নাজাতে রাস্তা ইমানের আমলে রাস্তা আল্লাহ এজাতির মুসলমানদের নাজাতে রাস্তা দারিদ্রতা থেকে বাঁচার একটাই রাস্তা ইমান আর আমলে রাস্তা অসুখ বিসুখ থেকে বাঁচার একটাই রাস্তা ইমান আর আমলে রাস্তা জালেমের জুলুম থেকে বাঁচার একটাই রাস্তা ইমান আর আমলে রাস্তা ঘুষের রাস্তা এটা শান্তির রাস্তা না বলে দুর্নীতির রাস্তা এটা শান্তির রাস্তা না জুলুমের রাস্তা এটা শান্তির রাস্তা না ভোট আর ভোট এটা শান্তির রাস্তা না মাল আর মাল এটা শান্তির রাস্তা না আল্লাহ কসম শান্তির রাস্তা সেটা যেটা শান্তির মালিক বলে দিয়েছেন শান্তির মালিক যেটা বলছেন সেটাই হবে শান্তির রাস্তা শান্তির মালিক কে শান্তির মালিক কে মালিক তিনি আমার বানানো যিনি আমার দুনিয়া আমার আখরা সাজাবার মালিক তিনি আমার দুনিয়া আখরা সাজাবার মালিক কে বলেন আল্লাহ এই জন্য কোন রাস্তা আমার দুনিয়ার আখ রাত সুন্দর হবে এছাড়া কামিয়াবিরা কোনো ফর্মুলা নাই এছাড়া সুখের আর কোনো গ্যারান্টি নাই এছাড়া নিরাপত্তারতা নাই এছাড়া নিশ্চিত জীবনের কোনো কোন গ্যারান্টি নাই নিশ্চিত জীবনের গ্যারান্টি নিরাপদ জীবনের গ্যারান্টি সুখের জীবনের গ্যারান্টি শান্তির জীবনের শুধু আমার আমার শান্তির জীবনের গ্যারান্টি আমার সন্তানদের জীবনের শান্তির গ্যারান্টি শুধু আমার নয় আমার সন্তানদের নয় আমার পরবর্তী প্রজন্মের কমপক্ষে সাত পর্যন্ত ইজ্জতের রিজিকের গ্যারান্টি আমার ইমান আমুলের ভিত্তিতে কারণে ঠিক না ব্যাধি বলেন আমরাও আপনাদের সামনে যারা বসছি আমরাও আমাদের কারণে নয় আমাদের ভাব কারণে কথা ঠিক না ব্যাধি বলেন হাজরত খাজির আলী ইসলাতাম আর মৌসা আলি ইসালাতাল্লাম যখন যাচ্ছিলেন তো প্রতিমধ্যে একবার একটু মেহমানদারি চাইলেন যে আমাদেরকে একটু মেহমানদারি করাও তোমরা আমরা ঠিক করে দিই আমরা এটা কি করে দে করে দেই তো দুজনে মিললে ঠিক করে দিতে সাজির আলাম হলেন মেস্ত্রী আর মুসা আসলাম হলেন যুগ আলী দুজনের ঠিক করে দিতে আর এই দেয়াল দুটা এটিম বাচ্চা। এই যে কার বলেন দুটা এটিম বাচ্চার সম্পদ আর ওয়াকানা আবু হুম এই বাচ্চাদের পূর্বপুরুষ ছিল নে আল্লাম বাচ্চার সময়াল হাজতে মূসার মত নবী হাজিরের মতো ঠিক করে দিতেছে কি ভাই এদের কে ছিল বলেন। এদের আল্লা নবীদেরকে দিয়ে ঠিক করাচ্ছেন কি হয় এবার বলেন তো তাহলে সুখের ঠিকানা কি বলেন কোনে কোনে বলেন 1000 বার বলতে হবে 1000 বার ঈমান ও আমল ঈমান ও আমল ঈমান ও আমল ঈমান ও আমল ঈমান ও আমল বলেন কি বলেন আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা তিসুন্দর মাত্র আল্লাহ তালা যেন বলেন পৃথিবীতে সো ছয়শ কোটি মানুষ আছে ছয়শ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত যত মানুষ গেছে তারাও নাকাম যারা আসবে তারা কাম যারা আছে তারা মানুষ আমির উসে তবে ইমানওয়ালা নে কামলাম ইমানওয়ালা নে কামলেন ইমানওয়ালা নে কামল আমি আধা ঘন্টা আপনাকে পুরো দিন শিখা তো পারবো না তার বাড়িতে একশোটা গরু সবাই হয় দেখতে হবে ইমানওয়ালা কিনা নে কামল ওলা কিনা দেখা গেছে ইমানওয়ালা না নে কামালওয়ালা না একশোটা খামিয়াব না। যদি তার মরিদান না এটা কামিয়াবি না এই জন্য জওয়ান বাগিরা কামিয়াব না এই জন্য কামিয়াব না এই জন্য পুতু বাঘিরা কামিয়াব না এজন্য শাকরা সাতক্রাপুরা কামিয়াব না এই জন্য ভান্ডারিরা কামিয়াব না যেমন না এরাও কামিয়াবনা হিন্দুরা যেমন কামিয়াব না এরাও কামিয়াবনা কামিয়াবি রাস্তা একটা বন্ধুরা পড়তেছি কন তো সুরাই বলছি এজন্য এটা তো সবাই পারেন এটা তো إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات جلالا إيمان নিজেও নে কামলের উপরে উঠছে আর কি করে ও তাহব হাক এরা মানুষকে আবার মানুষের দুয়ারে দুয়ারে তাওয়াত ফিরে এরা মানুষের দুয়ারে গিয়ে বলে হু মানুষের দূরে দূরে গিয়ে বল মনোজ বলাই না ই বল রায় না কাম না কাম যদি হুকুমতের লাইনে কামে থাকতো শে তত পৃথিবীর সবসেম মানুষ যদি মালের লাইনে কাময়োজন কারু তত পৃথিবী সবসে বড় কাময়াব মানুষ ঠিক না যদি মন্ত্রী কামিয়াবি থাকতো আমান থাকতো কামিয়াবি নাই বুঝা গেছে কামিয়াবি নাই কামিয়াবি কিসের মধ্যে মানা মেলা সালে করিমেন মানা মেলা সালে করিম ও মুমিন ঈমান ওয়ালা আমল ওয়ালা দুনিয়াও দামি আখিরাতও দামি আল্লাহ দুনিয়াও দামি আখিরাতও দামি কার ঈমান ওয়ালা ঈমান ওয়ালা আমল ওয়ালা বলেন ঈমান ওয়ালা আমল ওয়ালা ঈমান ওয়ালা আমল ওয়ালা ঈমান ওয়ালা আমল ওয়ালা চাইসে পুরুষ হোক চাইসে মহিলা হোক চাই ধনী ধরি হোক চাই সে নির্ধন হোক চাই সরকারি দল হোক চাই সে বিরোধী দল হোক ইমানা আমল না ইমানওয়ালা আমল চাই সে ইংরেজি শিক্ষিত হোক চাই সে মাদাসায় পড়ুয়া হোক চাই সে অশিক্ষিত হোক না কেন ইমানওয়ালা আমল ইমানওয়ালা আমলা ইমানওয়ালা দরিদ্র হও চাই তুমি শাসক শ্রেণী হও চাই তুমি শাসিত শ্রেণী হও চাই তুমি আরব হও চাই তুমি আজম হও চাই তুমি আমেরিকান হও চাই তুমি এশিয়ান হও তুমি যেই হও না কেন চাই তুমি সাদা হও চাই তুমি বৃদ্ধ হা আমি উঠবা ইমানের উপরে উঠবা আমলের উপরে উঠবা ইমানের উপরে উঠবা আমলের উপরে উঠবা আমি রব্বলার সাল করবা আমি আমিনা তোমার দুনিয়াকে সাজিয়ে দিব আমি না তোমার দুনিয়া সুন্দর করে দিব তোমার বেতন হবে সুন্দর ইমাম সাহেবের জামা পুরা গ্রামের সবার চেয়ে সুন্দর ঠিক না ইমাম সাহেবের বেতন অল্প পুরা গ্রামের সবচেয়ে বেশি ভালো খাস ঠিক না ইমাম সাহেবের বেতন ঠিক না ছেলেকে বিদেশে পাঠায় তো কিস্তি নেওয়া লাগে না ছেলেকে বিয়ে করায় তো কিস্তি নেওয়া লাগে না আরে ঠিক না চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ইমানের সাথে আমলের উপরে উঠো ইমানের সাথে নামাজ পড় ইমানের সাথে কি তাহলে ইমানের পরে এক আমল কি আবার বলেন এক নম্বর আমল কি ইমান আমল কি আমল কি সবচেয়ে দামি আমল কি জরুরি আমল কি সবচেয়ে প্রয়োজনীয় আমল কি তাহলে তুমি যদি ইমানের উপরে উঠো নামাজের উপরে উঠল ইমানের উপরে উঠো নামাজের উপরে উঠ ইমানের উপরে উঠা নামাজের উপরে উঠ আমি রব্বর আলমিন কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর করে দিব আখরা সুন্দর করে দিব ইমানর নামাজ না ইমান আর নামাজ কালকের দিনে তো রোজা নাই পরশু তো রোজা নাই রোজা যখন আজকের কাজ কি ইমান আর নামাজ পরশুর কাজ কি আমাদের কাজ করি কিমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ ইমান একবার হজ সোহান যদি বলতো বছরের প্রত্যেক মাসে একবার হজ করবা অবস্থা কি দাঁড়াইতো যদি বলতো প্রত্যেক দিন জাকাত দিবা অবস্থা কি দাঁড়াইতো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 মিনিট আমাকে দিবা আর বাকি পুরো চব্বিশ ঘন্টা থেকে চোদ্দশো চল্লিশ মিনিট থেকে পঁচাত্তর মিনিট গেলে কত মিনিট থাকে চোদ্দশো চল্লিশ থেকে পঁচাত্তর মিনিট গেলে কত মিনিট মিনিট মিনিট দিবি বাচ্চারে দে শুধু ওখান থেকে পঁয়ষট্টি মিনিট আমাকে দিয়ে দিবি আমি তোর সামনের দুনিয়া সুন্দর করে দিবের দিনে সামনের দুনিয়া সুন্দর খেলাম বদল্লা দিতে পারল ছয় ঘন্টা একটা রুকু দেয় নয়টা বাজে শুরু করে চারটা বাজে শেষ করে একটা রুকু কত জমিনা কতক্ষণ এক কঠিন বলেন তো সহজ না কঠিন তাহলে আজকে থেকে জীবনে প্রতিদিন কমপক্ষের একশো বালা মালিক বলে মাঝে মাঝে বলবা এই জন্য শুনে করিম সাল্লামের সাদ করেন ইমান তোমরা তোমাদের ইমান কেটা বয়ান করানা ও গল্লি ইমানকে কেমনি নব করবো তো শুনবু মে কৌরে রা ইরা আমার ঢিলেধি ইমান বুঝাবো কি দিয়ে وسلم. من قال لا إله إلا مرہ رامیہ باث اللہ یوم القیامه الا وجهه كالقمر فی ليله البدر او كما قال علیه الصلاه والسلام اللہ نبی ارشاد করে তোমাদের মধ্যে যদি প্রতিদিন 100 করে kalimat tayyeba পড়ো আমি نبی কথা দিলাম আখের ময়দানে আল্লাহ তাকে তুলবেন না যদি তলে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কত অত পড়বেন হাত নামান সব মুরুব্বির মাদ্রাসা হাত ধরবেন না বাকিরা হাত ধরবেন মুরব্বির মাদ্রাসা ছাড়া বাকিরা তাও ফি জবান আর কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি আপনি দিল পর্যন্ত পৌঁছিয়ে দেন দিনের মালিক তোর আমরা না ঠিক না দিলে পোসনের দায়িত্ব তা এই জন্য এই মাহমিলে আমরা যারা আসছি যারা বসছি যারা বলেছি যারা শুনেছি যারা যত রকমের নস করেছেন সকলেই নিয়ত করেন আজ থেকে আর নামাজব না তুমি যদি আমি তুমি যদি করো ইমান উঠবা আমার উপর উঠবা আমি ওয়াদা গুছি তোমার দুনিয়ার মালিক বনায় দিমো فعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنكم في الأرض كما استخلفن الذين من قبلكم ثم اجدهم عن البروتا ثم اجدهم عن البروتا عمد البلعلمين قتد الله زمير حكومة الملك بناده দুই নম্বরে কি করবেন প্রতিষ্ঠিত করে আমনা ভয়ের পরে নিরাপত্তা দিয়ে পারমার নির্যাতনের পরে শান্তি কায়েম করে দিব বাংলাদেশে জুলুম চলে কিনা বাংলাদেশে জুলুম চলে কিনা কেন চলে ইমানামল থেকে দূরে সরার কারণে চলে ঠিক না কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে কিনা কেন হয়েছে ইমানের এই জন্য রবীন্দান ওই জল কারণে পাঁচ মিনিট দে এদের কারণে বন্ধ করে দে আপনাদের কারণে বন্ধ হয়েছিল জল কারণে হয়েছিল আরে বুঝন্য কথা আল্লাহর মানাবিং যে ইমান উৎপাদন আমলের উপরে উঠবা ইমান রোজা। ইমান নামাজ রোজা। ইমান আমল ইমান করতে হবে যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে না যেমন ডাক্তার বলে এটা খাবেন এটা খাবেন না কথা বলে না ডাক্তার কি বলে শুধু খাবেন এটা খাবেন এটা খাবেন সাথে বলে এটা রোজা সাথে হলো সুদ খাবো না দুর্নীতি করবো না চুরি করবো না ডিস দেখবো না ছবি দেখব না কিছু করণীয় কিছু কি তাহলে মানসলে আমি দেখার যেটা করতে বলেছি এটা করবার যেটা ছাড়তে বলেছে জিন্দিগি কে দামি বানায় দিব দুনিয়াতে জীবন সুন্দর এক জীবন মজা হবে না এই জন্য আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলে আমি পাঠাসবক শিখলাম মূল ভাইয়া বলো না তারা ডিস দেখে ওদের জীবন সুন্দর নাম্বাদা দেখি না আমাদের জীবন সুন্দর তারা ছবি দেখে ওদের জীবন সুন্দর নাম্বা যারা দেখি না আমাদের জীবন সুন্দর যারা জুয়া খেলে ওদের জীবন সুন্দর না আমরা খেলি না আমাদের জীবন সুন্দর না আমাদের জীবন সুন্দর ভিক্ষা ভিক্ষা তাহলে কি শিখছি আজকে মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে ইমান আমল রূপরে উঠিয়ে দেন সচলে বলি আমি إلا البلاء سبحان الله وبحمده سبحان الله اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك